যে বাঁধা আগুন থেকে নাজাত ও জান্নাতে প্রবেশ করতে চায় সে তার প্রবর নিকটবর্তী হতে চায় তার মুখ দর্শন করতে চায় এসব পেতে হবে এমন এক উপায় গ্রহণ করে যা অর্জন করবে আল্লাহর দয়া অব্যাহতি ক্ষমা সন্তুষ্টি এবং ভালোবাসা এই পথেই সে তার বাদান্নতা অর্জন করবে আল্লাহর নির্ধারিত বিভিন্ন কর্মকাণ্ড করাই হলো সেই পথ শুধুমাত্র সেই সব কাজ যেগুলি তিনি তার রাসুল সল্লাহ আলাইসাল্লামের উপর নাজিল করেছেন শুধুমাত্র ওইসব কর্মকাণ্ড যা সম্পর্কে রাসুল সালুসাল্লাম বলেছেন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 সে তা কুয়ার ওই সকল চারিত্রিক বৈশিষ্ট্য এবং ধার্মিকতা খুঁজে বের করবে যা আল্লাহ তার কোরআন অথবা তার রাসুলসল্লাহ আলিয়া সালামের উপর নাজিল করেছেন এবং তিনি যা কিছু নিজের করে গেছেন এসব আমল করার মাধ্যমে মহান ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্যবর্তী হওয়া একজন মোমিনের লক্ষ্য পৌঁছানোর জন্য এছাড়া আর কোনো উপায় নেই